রবিশলি সদরিদ নখবীর মে কলমা মে নমা মে আজা মে হে নামে মিলানাম মোহাম্মাদামী সে মিলানাম মোহাম্ম ফরমাত হে আদম কুঝে খুলদ তরি মে ফতে হে আদম কুঝে খুলদ লেখা হুয়া তাপ মেলা নাম মোহাম্ম লেখা হুয়া তো বাপ মেলা মোহাম্ম হমী মহবুব মতন এমিমে মহবুব মতন ইশারা ফির কেউ না হো মাহবুব খুদা নাম বোহাদউ না মাহবুব খুদা নাম বোহাদ শাহ আব্দুল হক রহমতুল্লা আলাহ সাহেবের হাফিজিয়া মাদ্রাসান উদ্যোগে আয়োজিত তম দুই দিনব্যাপী বার্ষিক অজদার মাহফিল আর সমাপনী দিন মার্চ দু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ মুরুবেন টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নে ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান রাতা শ্রদ্ধা সম্মানিত মাহবনের দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকর ও সুয্য রব্বুল আলমিনার জমানায় স্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে আল্লাহ তা কবুল ও মঞ্জুর করেছেন নামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চকণ্ঠে সফল কালিমত শখর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ দরুদ সালাম, কাটি দরুদসালাম সৈলুলমুরসলিনী রহমতুল্লীনআমিনী শফী উলুজনবীন খাতাম নবীদিন ইমামুল ইমামুলমুরসলিনী শফী আজম রসুল আকরম রহমত আলম العرب নবীল আররবল আজম হবিব কবিয়া আশরফলাম্বিয়া স্যদুলাম্বিয়া শফি মখ্ সাকসর আকা নামদার মদিন আফতা فخر ফখ্র سید স্যদুলমখলুক অংশ তিলাবাত করেছে বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হাত আলাইহাল্লামের অসংখ্য গুনিত আমিও বাণী সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মত আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন মোবাইলের ফ্লাস বন্ধ করেন সংক্ষেপ বয়ান অধিক রাত অধিক সময় বয়ান করার অভ্যাস আমার নাই যারা করে তাদেরকেও চেষ্টা করি বুঝাবার জন্য কারণ এক হাজার খুব খেয়াল করেনিদি এক হাজার বয়ান এক পালায় দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান হবে না এ কথাটা সহজে বুঝছেন আপনারা কি বলছি এক হাজার ওয়াস এক পালায় দিলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান তার থেকে আরো বড় ইবাদারিহাল্লাম বলেন হম্মদ এশান নামাজ বা জামায়াত আদায় করে যদি ঘুমিয়ে পড়ে পুনরায় আবার ফজরের নামাজ বা জামায়াত আদায় করে ঘুমানোর সময়টুকু যে ব্যয় হলো এটাও এবার আদাতে লেখা হলো মনে হয় সে সারা রাত কি করলো এবার আদাত করল তো আপনাদের এখানে আমি আজকে আসি আজকের এই ওয়াজটা কতটুকু কামিয়াব হবে এটা একটা রেজাল্ট দেওয়া যায় আজকের ওয়াজ আপনাদের সফল হলো কিনা তার চূড়ান্ত ফলাফল বেরিয়ে আসবে ফজরের নামাজের দ্বারা ফজরের নামাজ যদি আপনারা পড়েন ওয়াজ শোনার পরে তাহলে প্রমাণ হবে ওয়াজ সফল আর যদি ফজরের নামাজ না পড়েন আপনি লোহাপুইরা কপালে লেখেন আপনার ওয়াজ এটা বিফল এই অল্প টাইমের আধা মিনিটের কথায় কি বুঝলেন নামাজের দাম অজের থেকে কম নামাজ লাগবে তাহলে আপনারা তো এলাকায় যারা আছেন কারা নামাজ পড়লো কারা পড়ল না কাদের জন্য ওয়াসটা সফল হলো কাদের জন্য হলো না আমি যে আয়াত করেছি আমার বয়ান হবে দুইটা কথা নিয়ে এবং খুব সংক্ষেপ সময় সাড়ে এগারোটার মধ্যে আমি দোয়া করে ফেলবো ইনশাল এর উপরে আমি যাব না অধিক রাত আমি বয়ান করি নাই আমার এক নাম্বার শর্তই হলো এটা কেউ মানলে আমাকে প্রোগ্রামের দাওয়াত দিবে না দিবে মাদ্রাসায় খেলাস করব ঝামেলা শেষ মানুষের ফট দোয়া নিতে চাই নাই এজন্য আমার ফরমে টাইম লেখা থাকে আবার বলবেন ফরম কেন শুধু ফরম কেন মানি বারো তেরোটা শর্ত সেখানে আপনাদের কিছু মোহাম্বতের উল্টা পাল্টার কারণ নাই? আপনাদের কারণ দুই নম্বরই করেন দাওয়াত না দিয়া পোস্টারে নাম এই দুই নাম্বারের কারণে ফরম করছে এবং ওই ফরমে আমি সাইন দেই এটাই প্রমাণ আমি দাওয়াত নিয়েছি নেওয়ার পরেও যে যেকোনো সময় প্রোগ্রাম বাতিলও হতে পারে পরিবর্তন হতে পারে বিশেষ কোনো কারণ মানুষ ওজোর থেকে খালি না হঠাৎ অসুস্থ হঠাৎ এক সমস্যা হতেই পার এটা মানুষ বিশ্বাস করে না গাদ্দারি করে এ কারণে এটা লিখে দিলাম কোনো বিচারক যদি দেখে সেও যেন আমার কথাকে উল্টোপাক দিকে প্রবাহিত করার সুযোগ না সবাই তো আর আমার আপন খালা তো সবাই কেউ চিন্তা করে আছে না আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন দুইটা কথা দিয়ে আমার বয়ান শুরু এবং শেষ এক নাম্বার কথা হলো টোটাল বয়ান হলো রসুলের সান নিয়ে দুনিয়াতে কি নিয়ে আগমন করেছিলেন আমার উন্মতের জন্য আমাদের জন্য আর নবীজি যে দুনিয়া থেকে চলে গেলেন রওজায় আতহারে জিন্দা নবী আসেন সেই নবী যাওয়ার বেলায় আমাদের উন্মতের জন্য কি রেখে গেলেন এই দুই কথা কি নিয়ে আসলেন কি রেখে গেলেন এই দুইটা কথাই আমার ওয়াজের বিষয় নবী কি নিয়ে আসলেন এই কথার প্রশ্নের জবাব হলো নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন কি নিয়ে আসলেন নবীজি দুনিয়ার থেকে চলে গেলেন দুটো জিনিস রেখে চলে গেলেন কতদার জিনিস সাল্লাম যা তোমাদের সামনে নিয়ে আসেন হু ফান্তাহু অ সমস্ত জিনিস থেকে তোমরা চূড়ান্ত ভাবে দৃঢ়তার সাথে ফিরে যাও ফিরার জন্য নবী বারম্বার তাগিদ করেছেন ভিন্ন বিহিমা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি তার এ হল আমার আয়াত হাদিসের তরজমা এবার কিছু অনুবাদ ব্যাখ্যা নী দুনিয়াতে কি নিয়ে আসলেন একটু জবাব চাই উত্তর দিতে হবে নবী কী নিয়ে আসলেন শুধু আদর্শ বললে গুণা হবে উত্তম আর নবী দুনিয়ার থেকে চলে গেলেন কতটা জিনিস রেখে দুটো জিনিস রেখে এক নম্বরে কোরআন এক নম্বরে জিব্বা নারায়ণ মুখস্থ করবেন এক নম্বরে এক নম্বরে দুই নম্বরে এক নম্বরে দুই নাম্বারে এক নম্বরে দুই নাম্বারে আলহামদুলিল্লাহ বেশি আছে তার কিছু প্রমাণ না অধিকাংশ বলেছেন সুননা কোরআনাত আর কেউ কেউ ফাঁকে ফাঁকে তাল মিলাইছেন কোরআন আর হাদিস কেউ বলেছেন কোরআন শুননা কেউ বলেছেন কোরআন হাদিস নবীজির হাদিসের এবার বলা হয়েছে কিতাব আল্লাহ অ তারিজির সুন না কোনো পীর সাহেবের এবার এখানে একটু প্রশ্ন থাকাটা স্বাভাবিক যে নবীজি আমরা যে হাদিস বললাম ওই হাদিস কথাটা নবী না বলে সুন্নাত বললেন কেন নবী যদি বলে দিতেন কোরআন হাদিস হতো নবী কোরআন হাদিস না বলে এখানে এখানে এখানে বারম্বার সুন্নাত বললেন হাদিস বললেন না কেন জবাব দিয়ে আমি যেহেতু হাদিস না বলে সুনত বলার কয় কারণ এক নাম্বার কারণ হলো কোরআন শরীফের নাম নিলে নতুন করে হাদিস বলার প্রয়োজন বাকি থাকে না কারণ কোরআন শরীফ এমন একটি কিতাব জানিয়ে সমস্ত ইলিমের ফাউন্ডার ইন কোরআন করে না কারণ আর একটু দেখেন সারা দুনিয়ার বেইমানরা কিন্তু একটা স্লোগানে একমত যদিও তাদের চলাফিরা খানা দানা ধর্ম আলাদা খ্রিস্টানদের ধর্ম আলাদা আলাদা চলাফেরা কিন্তু তারা সব বেমান এক কথায় একমত এই জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে হবে একথায় হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান সব একমত এই জন্য যা করার। তারা করতেছে টাকা লাগবে দিবে পয়সা লাগবে সময় লাগবে আগামী নিটে একটা রাখ করবেন কেউ বুঝেন আপনি মুসলমান আমিও মুসলমান আপনার সাথে আমার কলিজার সম্পর্ক আপনি আমার দুশ্মন না আমি আপনার দুশমন না একজনে ব্যবসা করে একজনে চাকরি করে একজনে ড্রাইভারি করে একজনে এনজিও তে চাকরি করে কয় ছেলে ব্যবসা কি রকম না পাঁচ ধরনের পাঁচ ধরনের ব্যবসা বউ কয়েটা পাঁচজন নাকি একটা এখনই আলাদা বউ আলাদা চলাফিরা আলাদা ঘর আলাদা জন্য কি খানা আলাদা না একজন বাংলা লাগান কেন বাংলা হওয়াজ বুঝলে ভেজাল করেন কেন আমি চর্ম নাই আপনি তাপলি কেউ সরষিনা কেউ ফুরফুরা কেউ জনফুরি কেউ অমুক দল কেউ অমুক দল কেউ দারায়ণ্না দল কেউ বন্যা দল সব কথার মূলত একটা আমরা আল্লাহর গোলাম নবীর এই কথা হওয়া যায় না কেন এলার্জি বাইরে যায় না এই কথা এক হইতে গেলে অ্যালার্জি কমে না যে বলবে আমি নবীর উম্মা তাল্লার গোলাম সে আমার বন্ধু। ডাক্তার প্রফেসর ডিসি ওসি এসপি এমপি মন্ত্রী দাড়িওয়ালা নামাজি নাই তা হিংসা করেন কেন কেন আপনি জাননাথ রেড্ডি ঘিরে তা তো মাস্তানি কেন আপনার যদি বলেন তার আমল খারাপ পাউদরে কোন কিতা বলেন কোন কিতাব পড়ে গালি শিখছেন নভিজি কোন জবান হেফাজত করো গালি দেওয়া হারাম রসুল্লাহ আলাই বলেন গালি দিও না হারাম পাওদরে বুঝান পারলে যদি বুঝাইতে থাকেন বুঝে আলহামদুলিল্লাহ না বুঝলে আমার ক্ষতি হবে আমি যদি না কি বের হয় বেধা হঠাৎ দুঃখন রুমাল ছেড়ে দিল নী সাল্লাহ সাল্লাম দুঃমনের হাত ধরে মুস্কি হেসে দিলেন এ আশেক পাগলের গোষ্ঠী নবীর আদর্শ কই তুমি কই তুমি কাউকে ছোট মনে করা কবিরাগুনা কারো ভালো সহ্য করতে না পারা কবিরাগুনা কাউকে গালি দেওয়া কবিরেগুনা কারো পেছনে দোষ নাম ধইরা ধৈরে দোষ বলা কবিরাগুনা এই বয়ানটা আগেও জানতেন কয়জন সাহাবা এক নাম্বার সিরিয়ালে কে দুই নাম্বার সিরিয়ালে কে তিন নাম্বার একে চার কে ইতিহাস কান্না আলীর ইতিহাস কান্না জানের টিকিট পাওয়ার পরেও কাঁদলেন কেন আবু বাকর টিকিট হাতে পায়েন মুসিমিন অমর আপনার কিসের চিন্তা অমর বলে রমজানের রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা রমাজানে কোরআন খতম করলাম কবুল হলো কিনা চিন্তা জাহান নাম থেকে পাইলাম কিনা চিন্তা আমার আল্লাহ তো কারো কাছে মুখাফিক আল্লাহ কারো কাছে ঠেকা নবীর কাছে ঠেকা বিশ্বের কাছে ঠেকা বরং দুনিয়ার নবী থেকে শুরু করে সবাই আল্লাহর কাছে নবীরে নবুয় দিলেন কে না দিলে কোন আন্দোলন করা যাইতো আমার মায়ার নবীকে আল্লাহ এত সম্মান দান করেছেন সে নবির উম্ম হলাম আমরা আবু হরা তুমি বুঝো না যে আল্লাহ খুশি হয়ে জান্নাতের টিকিট দিযা দিলেন ওই আল্লাহ যদি কখন আবার এখনো তো আল্লাহর নাই এই জন্যই কাবি ও টুপিওয়ালা ভাই তাবলিকা ভাই পীরের পুরী ভাই ও আশেখে রসুল আপনার দরুদ সালাম নামাজ রোজা জিখি রাজ কবুল হয়েছে বাপ দেখেন কেন যে আপনার মতো ভালো কেউ নাই ভালো করে রেকর্ড করেন যদি কোনো দিনের দরু শরীফ জিকির কাটা এটি হইল আমার সোজা বাংলা ওয়াস প্যাস গোজের কথা কম কই হই নিজের ভিতরে পেস বুঝি না কথাও বলতেছে কিনে নাই চেষ্টা করি কিছু মানুষ যেন সুন্নতের আমলের জন্য আগ্রহী হয় আর আমার কথায় যদি এহেন থেকেই লাগিল যে অনু হুজুর আমি বক্তাশাস যদি साधारण मानसर मेरे आलेम नाम मानुष के संघातमुखी चाहिए उग्रतार बयान शिखाया मानुष के उग्र बनाते चाहिए এটা সন্ত্রাসী আলেমের পরিচয় এটা নবীর আপনি হেদায় আদান করুন নবী সুন বলছেন না হাদিস নবী সুন কেন বললেন এক জবাব দিলাম এবার দ্বিতীয় জবাবে যাই আপনাদের কোন সমস্যা সেদিক তাকাবেন না এদিকে তাকান সংন্নত বলার দ্বিতীয় কারণ নবী তো হাদিসও বলতে পারতেন না বলে সুনত বললেন তার দ্বিতীয় কারণ ভালো করে খেয়াল করবেন উন্মতে মহাম্মাদি খেল যদি আমার দোষ বলেন আমি বলবো আপনি হাজি সবের ছেলে হলো পাক্কা মুনাফিক আপনার রক্তটা খারাপ হয়ে যাবে মোনাফিকের রক্তে প্রবাহিত হবে আমি যদি ভুল পথে প্রবাহিত হয়ে আপনার ধরা পড়লে আমাকে বলে দেন আমি তো করে হতেই পারে ভুলের উর্ধে কেউ না আপনারও হতে পারে আমারও হতে পারব তো হতে পারে এই জন্য কি মায়কায় বিরোধিতা না আপনারটা আমি ধরায় দিচ্ছি সমাধান করে ফেলেন আমারটা আপনি ধরায় দিলেন আমিও সমাধান করে ফেলবেন কিছু মানুষ আছে চগল কামিয়ে তিলের সবসময় যার কোন কাম না একটা কর্তব্য তুল কোনো কাজ না একটা করতে তো হবে নবীজির জীবনের কিছু যদি উন্মতেরা আমল করতে চায় তাহলে সেটা পারবে সুন্নতের আমল হাদিস আদর্শ করে বুঝার চেষ্টা করেন সুন্নত কার কোন পীরের বানানো কার নীজির কার নী হাদিস আমল করা যাবে না কি আমল করতে হবে সুন্নত আরো বুঝেন সারা দুনিয়ার উন্মতেরা নবীজির যত আমল করে নামাজ রোজা টুপি দাঁড়ি যাহা কিছু আছে এগুলো কি তিন হাজার হাদিসের সংখ্যা মাল এখতলাফ দশ লক্ষের উপরে কিন্তু এই দশ লক্ষ হাদিস কারো পক্ষে আমল করা সম্ভব যদি কেউ কে আমি চেষ্টা করবো তোমার কথাটাও কুফুরি কথা কারণ নবীর হাদিস কেউ চেষ্টা করলো আমল করতে পারবে যেমন নয় জন বিবি একত্রে তাহলে হাদিসের আমল চলবে রক্তের বিনিময় হলেও নবীর প্রত্যেকটা কথাকে আমরা সম্মান করি মহব্বত করি কিন্তু আমলের জন্য সব হাদিস নয় হবে শূন্য তুমি কই বলবে না আপনি আল্লাহ টাইট করে আইতে কোন ক্ষতি হবে নামাজের কথা এখন যদি আপনি মাস্তানি করেন হাদিসে আছে অসুবিধা কি গায়ের জোরে ভালো করে স্লোগান গুলো মনকে মুখস্থ রাখবেন গায়ের জোরে গাদ্ধারী করা যায় গায়ের জোরে ইসলাম পালন করা যায় না তামল করা যায় না ভালো করে বুঝবেন হাদিস শরীফে আছে নবীজি জীবনে একবার কয়বার ঠেকায় পরে শখে না কিসে পরে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন নবী কয়বার কি করেছিলেন বসে না না তার সেরা যদি দাঁড়ায় প্রস্রাব করে আর যদি বলি তুই দাঁড়াইয়া প্রস্রাব করলি কেন বলে হাদিসে আছে হাদিসে আছে কিন্তু এটা তোমার জন্য আমল করার জন্য নবী বলে নাই আচ্ছা এবার তুমি আর কথার উত্তর দেয় তুমি যে বললা দাঁড়ায় প্রস্রাব করা হাদিসে আছে আচ্ছা হাদিসে আছে কয়বার তো একবারের আমল তো তুমি ছোটবেলায় করছো যদি না পারে তাহলে এখান থেকে চূড়ান্ত স্লোগান দিয়ে যাবেন হাদিস আমল যদি করতে না পারে তা পৃথিবীতে কেউ আহলে হাদিস হতে পারবে না নিজেরাওয়া না দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ কথাটা কোন পিসের হয়েছে না বুঝেন ভালো করে বুঝেন তালে চিনলেছেন চল্লিশ বছর পায়ে কই আর চিনলেন না দ্বারা বলে ইসলাম এরা বলে নবীরা আসে একদিকে আদালতের সামনে থেকে মূর্তি সরাতে বলে দেখেন আমাদের ইমান আর কি আদালতের কিংসের পরে করলেন করলেও কিছু করার নাই হাত আপনার দুইটা আমারও দুইটা মোবাইল আপনারও আছে আমারও আছে আপনার ফোনে কিছু হলে আমার ফোনেও বহু কিছু হয় একেবারে টুপি মাথায় দিছি মনে করিয়ে না যে বঙ্গোপসাগর থেকে ভেসে আসছি আপনার টেলিফোন দুইবার দিবেন আর আমার মিসকলে ব্যাক করবে যে টুপির ভিতরে কি মা আল্লাহে দায় আদান করুন আমি এখানে বয়ান করতেছি আমার কি হচ্ছে আসি প্রত্যেকটা জায়গায় ভাইর আমার হাদিস আমল করা যাবে তাহলে আহলে হাদিস হওয়া শূন্য তামল করা যাবে সুন্নি হওয়া যাবে সুন্নত মানলে আহলে সুন্নত হওয়া যাবে সাহাবায় কেরাম মানলে ওয়াল জামায়াত হওয়া যাবে এবার আওয়াজ কমই লোকা আসে কেন আমি কিন্তু কোন দলের দালাল এখানে অস্তরী হয় না হ্যাঁ আমার পুরা বয়ান ইন্টারনেট থেকে সার্চ দিয়ে যদি শুনে একটা রেজাল্ট পাবেন হাফিজুর বিভিন্ন নবির ছড়ায়। বলে আমি নাকি নবীর বিরুদ্ধে বয়ান করি ওই কুমিল্লার পাশে বরুরা থানা মিছিল দিসে আমি যেন ওখানে বয়ানে আসতে না পারি কেন আমি নবির বিরুদ্ধে কথা বলছি এই রেকর্ড কাটিং মুনাফিকেরা কথাবার্তা উল্টা পাল্টা করে ইন্টারনেটে দিয়েছে। আমার ও সি সাহ মোবাইল কল লাগলেন হজুর আপনি অমুক জি আপনার বহু নাম শুনেছি এই অবস্থা আপনি নাকি নবীর বিরুদ্ধে ওয়াজ করছেন আমি বললাম প্রমাণ বলে শুনেন আমার মোবাইল থেকে শুনাচ্ছি উনি রেকর্ডটা ছেড়ে দিল আমি ঢাকায় বসে শুনতেছি মাহফিলের আগের ঠিক আমি যখন নতুন নতুন অস করছি ফোনে চার ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা আড়াই ঘন্টা এখনো কষ্টের ভিতরে কমপক্ষে মোটামুটি ফোনে দুই দুই ঘন্টা বয়ান করি ওর বাকি সমস্যা নাই নাই পরে আসলাম ওসিস বিশ্ব কুমিল্লা বিশ্ব পর্যন্ত আমাকে মহাব্বতের নজরে নিয়ে আসলেন আমার বাড়িও আমাদের দেশে সে আবার বয়ান শুনলেন যে বসে আবার আমাকে মূল জায়গায় আমার আগে এখানে বয়ান করেছিলেন আপনাদের আলিয়ার লক্ষ্মীপুর হুজুর আমার কাছে দেখা করলেন কিছু কথা বললেন আমি হুজুর কে বললাম হুজুর আমি সংঘাতমূলক বয়ান কম করি অনেকে আইলি তাল দেখ একটু কইয়েন তো এই ব্যাপারে তাল দান্য মানুষের অভাব নাই যদি তো বললাম হুজুর আমি তালে বাস করি না আমি জানি এখানে বহু দলের লোক বহু পিসাবের মুড়িদ আসেন আমি চাই সবাই যেন নবীর রশি গলায় লাগায় মুসলিম দেশে সকল অপরাধীদের ফাঁসির আগে রসুলের দুশ্মন গুলোর ফাঁসি আরো চার বছর আগে হয়ে যেত সব অপরাধীর ফাঁসি হবে নবীরে সন্ত্রাসী বলে গালি দিবে নবীর দাঁড়ি ছাগলের দাঁড়িয়ে মতো বলবে তার বিচার হবে না এটা অন্য কে কি বলব এই যে একটু আগে বললাম আপনি হাজি সাহ আপনি আদালতের সামনে থেকে মূর্তি সারাতে চাচ্ছেন আপনার দাবি সঠিক কিন্তু আপনার ঘরের ভেতরে মূর্তি কেন বলেন জানিনা সামনের রুমে ম্যাডামের ওরনা জামা পায় জামা আলায় রাইখা মানুষকে দেখায় আমার ম্যাডামের এই কালার এই কালারের ওরনা পরে সম্পূর্ণ কবিরা टक देखे छवि देखे तो बाबा टी शेष ना মেয়ের হাতে একটা সিনেমা ছেলে তিনটার আগে ঘুমায় না অত পরীক্ষা সামনে ব্যাপার কি করে ফেসবুক চালায় আপনারা হাসেন রাগ করিয়েন না আপনাদের পায়ে হাত বেয়াদি মাপছাই আমি শুরুতেই বলছি জাহান নাম থেকে বাঁচাবার জন্য তোমার আমার মতো যুবক আমার মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই রকম যুবক কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না নাই তুমি পারো না কেন তোমার কপাল অর্ধেক বলো দাড়ি টুপির কারণে কেউ না খায় মরে গেল কিনা একজন বাঘের বাচ্চা দাঁড়ায় বলো যে হুজুর টুপি দাঁড়িয়ে কারণে অমুক লোক না মারা গেছে খানা পাইনে বরং এই রসুলের আদর্শের দ্বারা আল্লাহ এত সম্মান আরামেও নেই বুঝাইবার কোন ভাষাই বাই নাই কেমনে বুঝানো তোমার বেতন বিশ হাজার বাম হাতে খাও আমার বেতন পাঁচ ছয় মাস বাকি গ্রামের ইমামতির বেতন ঠিক মতো বেতন দুই বেতন নয় মাস বাকি কোনদিন ইমাম মোয়াজিন আন্দোলন করছে কমিটির বিরুদ্ধে একটা নালিশ দিছে বরং হাত দিল খুলে খুলে ভালো করে কথা বুঝবেন হাদিসের আমল্ না সুন্নতের আমল যা এদিকে আর কথা আরো আগাব এই ক্যান্সারের দিকে আছে বাকি হইল যারা বলবে পীরমুরিদি জায়েজ নাই যারা বলবে তাবলিক জায়েজ নাই যারা বলবে কোন তরিকা জায়েজ নাই যারা বলবে মাঝাহানা জায়েজ নাই প্রাথমিক জবাব তারা জবাব পরে এক সময় আল্লাহ যদি কবুল করবী কি নিয়ে আগমন করলেন জোরে বলেন শুধু আদর্শনা উত্তম আদর্শ এমন এক সময় নবী দুনিয়াতে আসলেন যেই সময়টা মক্কার মানুষ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বেআ मक्कार मानूषरित्रेष्ठ चिकित्सक नबी के मक्का जमीन पेल नबी आसार श्रेष्ठ आदर्श पे मक्का असभ्य बर्बर मानुष की हल इतिहास খুঁজলে পাওয়া যায় তারা স্বর্ণের মানুষ হয়ে গেল কেমন স্বর্ণের মানুষ শুরুতেই বলে যেই পথে চলে ইস সেই পথে চলে যুবক মদের বোতল নিয়ে হাটে হঠাৎ তাকায় দেখে অপর পার্শ্ব থেকে ওমরের মতো লোক আসতেছে বীর যোদ্ধা তরবারি তো হাতের মদের বোতল নিয়ে যুবক কাঁপতেছে না এসেই বলে বোতল দে বোতলে কি আছে দেখি যুবক কাঁপতে কাঁপতে বোতল ওমরের হাতে দিল হজরতমর বোতল হাতে নিয়ে দেখে একটা মদ ও বোতলে নাই পুরা বোতলে দুধের দ্বারা এগুলো টাকায় কিসে হয় রহমাতুল্লিল মদিনার জীবনে বহু যুদ্ধ করেছেন আমার মায়ার নবী নিজেই হাতে নিয়ে বহু হয়ে যুদ্ধ পরিচালনা করেছেন নবী যতটা যুদ্ধ করেছেন একটা যুদ্ধের নাম হলো গোজায় আহার ঘট্টনন্দ পরীক্ষা খননের যুদ্ধে আবার নবী হাজির হয়ে গেলেন নবী নিজেই হাত দিয়ে কাজ করা শুরু করলেন গর্ত খনন করার কাজে নবী নেমে আর বললেন ও সাহাবা আপনারা গর্ত খননের কাজে লেগে যান। নবীর অনুমতি ক্রমে তারাও গর্ত খননের কাজে লেগে গেল কিন্তু ওই জায়গায় ছিল কিছু মুনাফি চিন্তায় পরে গেল রোদের ভিতরে এত গরম পাথর ওয়ালা জমিন খনন করা কষ্টের কাজ আমাকে একটু রোগ চলতে আমার বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই আমার বাড়ি যেতে হবে আর এক মুনাফিক গিয়া কয় অপায়গম্বর আমাকে এদের অজুহাতের কারণে বাড়িতে যাওয়ার অনুমতি দিবেন দিবেন ঠিক এমন সময় আল্লাহর অবরাইলামিন পায়ের দরবারে হাজির হয়ে গেলেন ও পায় আপনার এদেরকে আপনি অনুমতি দিবেন না পর আল্লাহর অর্ডার এসে গেল আপনি শুনায় দেন দল তোমাদের জন্য নবীজির মধ্যে রয়েছে যদি বলি ভাই টুপি কেন পর না তুমি না নবীর পর আশেখ নবীর আশেখ বলে টুপির মধ্যেই ইসলাম না পড়লে অসুবিধা কি ভাই জান তুমি দাড়িটা লাম্বা কেন করনা, তুমি না আসে বলে দাঁড়ির মধ্যে বাবা আমার এই দাওয়ারটা তো কোনো হিন্দুরে দেই নাই সে বলতে পারত না পড়লে অসুবিধা কি তুমি মুসলমান নবিরা শেখ তোমাকে বলার পর তুমি কেন বল্লা না অসুবিধাটা কি আমার ভয় লাগে আমার ভয় লাগে আমার ভয় লাগে কি তুই বলেছো দাড়িটা না রাখলে অসুবিধা কি আমি নবীও বলে দিলাম তোর মতো উম্মত না হইলে আমার অসুবিধা কি এরে নবীর উম্মতের দাল নবীরা নবিরা আশেখেরা আমল করবে না হিন্দুরা করবে। করবে সুন্নতের আমল মুসলমানেরা না, অন্যরা করবে না না, এরে আল্লাহর গোলাম, মায়ার নবীর আদর্শ এত সুন্দর হাজার হাজার বছর চলে গেল হাজার হাজার বছর পরে আমরা নবীর দেখতে পারি না এর মুমিন আজ এখানে এত মানুষের ঢল আল্লাহর গোলাম টাকার লোভেও আসেন নাই। একমাত্র আদর্শের আকর্ষ আমার মাথায় নবীর টুপি নবীর আদর্শের টুপি আমার গালে নবীর আদর্শের দাঁড়িয়ে আমার গায়ে নবীর আদর্শের পোশাক এরে নবীর উম্মতের দল আশেখ নাকি বারবার আমি হাফিজুর রহমান নবির আশেখ নাকি বারবার আমার মাথার টুপি পরিচয় দিবে আমার সাইনবোর্ড লাগানোর দরকার নাই আমি বড় আশেক। আমার দাঁড়ি প্রমাণ করবে আশেখ নামের ধোকাবাস তোমার শরীরের ভেতরে নবীর আদর্শ নাই প্রমাণ করে দিল তুমি নবীর আশেখ নামের ধোকাবাস বলবে অন্যায় তো করে ফেলেছি এখন কি করা যায় আল্লাহ পাহাড় সম পরিমান ই হু বজমিয় কলা মে জিন্দপুর আকিম হকমত উলয় জলস দ আমার মায়ার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও আমি একবারও বলি নাই যে সবাই স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও সবাই চাকরি ছেড়ে দাও আমি একবারও বলি না রে বাবা আমার মতো হুজুর হয়ে যাও আমি তাও বলি না তুমি স্কুলে আসো থাকো থাকো তুমি চাকরি করো করো ব্যবসা করো করো কৃষি কাজ করো করো শ্রমিকের কাজ করো করো তোমার কাছে আমার ইমানের দাবির একটা ইয়াবদার তোমার পায়ে ধরে বলবো তুমি নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও যুগ যুগ কাটাই দিলাম কিছুই তো হলো না তুমি মুসলমান চিন্তা করো নবীর আদর্শের লাম্বা জামা পরলে কিনা জানি হয় আমরা লাম্বা জামা দাড়ি পাগড়ি দেয়া জীবন কাটায় যাচ্ছে কিছুই তো হলো না এরে নবীর উন্নত দল আসলে তোমার অন্তরে রাখতেছে বড় সন্ত্রাসী তরবারি নিয়ে নবীর মাথা আনতে যায় আবু জাহাল ঘোষণা দিলে একশো উট পুরস্কার পাবে লাল পুরস্কার লোবে অমরের মতো মানুষটা তরবারি নিয়ে ধরায় আসমানে অম্বরের দোয়াটা কবুল হতে চলছে অমর তোর আছে তরবারি নিয়ে আর নবীজির মাথা মোবারক নিয়ে আর হেফাজতের মালিক আর জোরে বলেন বা আমি আলাদা করে মাথাটা নিয়ে আসবো না হেফাজত কে করবেন লোকটা ডাক দিয়ে কয় রেজাজ ঠান্ডা কার তোমার রক্তের কেউ বলে না না বলে আগে দাঁড়াও তোমার রক্তের আপন বাইরের দুশন পরে ঠিক করব ঘরের দুশ্মন আগে ঠিক করে নেই ওমর এবার বোনের বাড়ির দরজা দিয়ে হয়ে গেল বনের সাহস্তা করার জন্য বোনের বাড়ির দরজাজায় গিয়ে যখন দাঁড়ায় কানের ভেতর আওয়াজ বোন আরমের কণ্ঠ পে ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল বন্দরজা দরজা খুলল অমর দরজা দিয়ে ঢুকার পরে তর হাতে টানানো আছে বন কত মজবুত কত তাজা। এ মা আমি হাফিজুর রহমানের মাও একজন মা তোমরাও সন্তানের মা আমার বাবাও একজন বাবা তুমিও সন্তানের বাবা মনটা কি চায় না তুমি একজন মা কবরে যাও। না তুমি একজন আলেমের মা বাবা হয় কবরে যাও তুমি এনতেকাল হওয়ার পরে তোমার সন্তান জানাজার ইমাম হবে এর থেকে পাওয়ার মতো আর কিছু নাই এ পৃথিবীর বড় একজন মন্ত্রীর নাম বলো সেই পান্দাও এত সম্মানে নাই অমর এবার মনের ডাক দিয়ে কয়ে তুই কালেমা পড়েছো বলে হা বলে দালে মদিনার নবীর কালেমা যদি পরে থাকো কালেমাটা তাড়াতাড়ি গিয়ে গিয়া শিরা উপসিরায় মিশে গেল ট্যাবলেট যদি ফেরত চাও দেওয়া যাবে না রে ভাই তুমি জানো না আমি একজন জাহান নামের ভাই আমি বড় পাপি বড় আলামিনের দরবারে গিয়ে আমি কালেমার নামের ট্যাবলেট কে আমার ইমানটারে তাজা করেছি আমার এখন তারপরও কালেমা ফেরায় দিতে পারব না অমরের মেজাজ আরো গরম হয়ে গেল তর বের করে কাপ থেকে ঘাম থেকে তরবারি বের করে অমর এবার উল্টা পেট দিয়ে বনের প্রচন্ড ভাবে আঘাত করা শুরু করল এক বোন মাটি থেকে তরবারে রক্ত পরে জমিন লাল হতে শুরু হলো বোন কান্নায় ভেঙে পড়ে আর বলে রে ভাই তুমি জানো এখানে আমার মা নাই বাবা নাই टोका दी भाई आज के तुम भाई मारे मारो तब कल मोहब्बत ढुकई जगह तुम्हार तरबारी कुकबे ना रे भाई আর মারো বোন কাঁদিস ওরে নবীর মাঝে মাঝে আপনারা দেখে থাকবে অনেক সময় মা বাবায় সন্তানের শাসন করে অনেক সময় ছাত্র রে ওস্তাদের শাসন করে আমি দেখছি মা বাবা সন্তানের শাসন করতে গিয়ে এমন ভাবে মার দিল একবার যায় সন্তানের মায়াবি কান্নায় মা ও বাবাও কাঁধে ছোটবেলা মা শাসন করতে গিয়ে মারলেন আমাকে আমি কান্না করে রাগ করে ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনে দাঁড়ায় ওরা আমার কিনারে এসে আমার কান্না দেখে আমার হাত ধরে টানতো আর বলতো ভাইয়া আর না চলো ঘরে চলো আমি বলতাম তোরা যা আমি ঘরে যাব না আমার আম্মু আমাকে মেরেছে না। चोखे पानी आँच दिए मुसते क्या हाथ टने आ घर आरबो কান্না দেখে অমরের মায়া এ বোন আর কাঁদিস না তোরে আর আমি মারব না ও বোন আমি ঘরে ঢুকার আগে একটা আওয়াজ শুনছি না কিসের আওয়াজ বলে কোরআনের আওয়াজ আমার মায়ার নবী কান্না করে মালিক কোমরের ইসলামের খাদ আমার মায়ার নবীর দোয়া কবুল হতে চলছে ওমর গোসলের পর কেমনি জানো কাটা ঘবণের সিদ্ধ পরে গেল কোরআনের আওয়াজ অমরের অন্তরে এমন ভাবে আঘাত করলো কুফুরির ঘরে যেমন আগুন লেগে গেল ওমর জিল্লা কান্না করে আর বলে বোন এই কোরআনের কথাগুলো এত সুন্দর না জানি তরে যে কোরআন শেখাইছে সেই লোকটা কত সুন্দর চলো তার জবানের তালের আওয়াজ এত সুন্দর আমার মায়ার নবীর চেহারা একটা নজর করত একটা নজর দেওয়া মাত্র ক্ষুদা দিনের নিবারণ হয়ে যাইতো এরে নবীর কেমন নবী পাইছো এখনো টারপা আজকে দলের পাগল হয়ে জবাব পেত্রীর তোমার কাছে কি তোমার কাছে তোমার দলের নেতা নেত্রী পীরের থেকে আমার নবীর সম্মান কি কম হয়ে গেল যদি বলো না নবীর সম্মান কম না তাহলে তুমি কি কানে পাগল যদি এর থেকে বেশি পাগল নবীর জন্য হইতা তাহলে বলো তুমি নবীর দুশ্মনের বিচারের জন্য কেন লাঠি মিছিল করো আমার চিন্তা नबिर माय तुम जे नबिर आदर्शी मुसलमाना ग्रहण करते नबीर आदर्श कत पर आदर्श আদর্শ সমাজবাদুজিবার গণতন্ত্র ক্যাপিটালিজম সমাজবাদ দিয়া কত সোশ্যালিজম কমিউনিজমের আদর্শ জন্মগত মানুষটা হলেও কিন্তু চরিত্র কুত্তার থেকেও খারাপ এরে নবীর উম্মাদ আমার নবীর আদর্শ কত সুন্দর কত পারফেক্ট যুবকেরা আঙ্গুলের নখ বন্য পশুর মতো লাম্বা করে রাখে এ যুবকরে তোমার লজ্জা কি নাই বলো তুমি লম্বা নখ রাখলে কি লাভ বেতন বাড়বে যৌবন বাড়বে তাহলে পাগলেও তো নিজের ভালো বুঝে তুমি মানুষ কেন নিজের ভালোটা বুঝো না যুবক চুল কাটতে যাবে সেলুনওয়ালা কয় ইঁদুর হবি না বানর হবি টার পরে তো দাম আলাদা চুলকাইটা যদি তুই টিকটিকি হতে চাও দাম আলাদা এর নবীর উমতের দল চুল কাটার ভেতরে বলো নবীর তুমি মনে হয় জানো জিবা দিয়া না বললেও তুমি আকাম করবা দোষ নাই আমি একটু জাত নেওয়ার জন্য বলি এই আমার দোষ আমার আজকে মুসলমানের বিয়ে গায়ে হলুদ না দিলে চলে যুবকেরা যুবতীরা নাচ গান করে আর ভিডিও ক্যামেরা দিয়ে ফুটেজ গুলো টানে বেয়াদি মাম আগেও চাইছি আবারও চাই পুরানের বায়ান আপনাদের ইমান বাঁচাবার জন্য বলি আবারও বেয়াদি ক্ষমা চাই ওই গায়ে হলুদের অনুষ্ঠান থেকে অনুষ্ঠান থেকে মনে হয় যুবক রাখ করো না আমি যদি ভুল বলি আমার জোতামার আর যদি সঠিক বলি তো আমার পক্ষা বাসের লাডিনে সাইজ করা লাগবে আর যদি আমি সঠিক পথে আমার মোনাফিক এপ্রিল ফুল পালন করা মুসলমানের জন্য এক হাজার কোটি বার হারাম হারাম হারাম এপ্রিল ফুল এটা খ্রিস্টান এহুদিদের একটা বড় খুশির মোহ্বতের দিন কিন্তু এটা মুসলমানের জন্য কোন বরণের দিন নয় মুসলমানের বোকা বানায় সেই আট শত বছরের মুসলমানের জন্য পাগল হয়ে গেল চলো আমাকে নবীর দরবারে নিয়ে চলো এবার অগ্নিপতি বেরিয়ে ওমরের নিয়ে নবীর দরবারে রা হয়ে গেল মায় নবীর দরবারে যায় আমি যদি আজকে শার্ট প্যান্ট আল্লাহ মাফ করুক শার্ট প্যান্ট টাই লাগাই একটা পিস্তল লইয়া লক্ষ্মীপুরে দুই একটা ধামা দাম দিতাম দুই একটা গল্লার উপরে তো সন্ত্রাসী গ্রুপ কইতো তোর মতো যোদ্ধা একটাই লইবে আমাকে খাওয়ান বেশি না কথা আমাও বেশি ফ্যাটও বেশি আপনার ঘরে ছেলে মেয়ে কম আমার ঘরে বেশি না কারণ আপনি তো এহুদির পশা পায়খানা খাইয়া স্লোগান দিতে হোক আর মালিক তুমি বাবা না রিজিকের মালিক আমার আল্লাহ আমার ছেলে পাঠাবার আগে আল্লাহ রিজিক পাঠায় এরপরে ছেলে পাঠাবেন কি দশ বাবার দশ সন্তানের বাপ মা ধনী নাই তুমি কেন বলো যে দুইটার বেশি হইলে বহু দিয়ে নয় আল্লাহর কুদুরতে আগে তুমি ডালিম খাইতা আগে তুমি বড়ই খাইতা দশটা খাইলো হাতে বাজে না এখন একটা খাওয়া যায় না কেমনে চালাবা এটা শিখাই দিবে আমি না মোবাইল মোবাইল ওলা ক্যাটালগ দিছে তুমি যদি মাছ তানি করে রাখাও মোবাইল ওলা লেগে চার্জ দিতে হলে বিদ্যুতের সাথে লাইন লাগাও তুমি কত মাসানি তুই মরণ দিবে কে সম্মান কে দেয় তো তোমার মাস্তানিতে জমিন চলবে তুমি কত বড় মাস্তানুদ্ খবর জানো ফের খবর জানো আরে বহু আগের কথা সাংবাদিকরা কয়েক এত বড় তার সেরা কয়ুতারে কর্মা পোলাও দেওয়ার পরও পায়খানা না দিলোর কলিজা ঠান্ডা কোন সাহাবি ওমর ওমরকে আমার কাছে আসার রাস্তা দাও কারণ ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই নিজেই মারার জন্য আসতেছে অবর এখন নিজেই মরতে আসতেছে আমাকে মারার জন্য নয় ওমর তরবারি নিয়ে আপা একম্বরের সামনে গিয়া হাজির ভাইয়া বলেন রবি আমার মাফ করে দেন বেয়া করেছি আপনার চেহারা দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে তরবারিটা আপনার হাতে আমি আপনার গরদান কাটবো না আমাকে জান্নাতের মেহমান বানায় পরাই দেন মুহাম্মুর রসুল্লা nam kato দিনা যাইতে পারলাম না দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি সাহায়ে তাই এত দূরে দেখতে পারলাম না মদিন নবীর মাথের যুব রাগ করো না তুমি পা দুটো আগায় দাও আমি তোমার পায়ে হাত রেখে বলি রে বাবা আমনটা চালু করে দাও তো বা করো অন্যায় আমি করেছি তুমিও করেছো ক্ষমা চা অন্ত মালিকার জীবনে দাঁড়ি কাটবো না মাস ছাড়বো না বেপর্দায় চলবো না একজন বুজুরগের বন্ধু যাব না আল্লাহ তোমার বিরোধিতা করব না ও নবীর আমল করব। মাথায় টুবি পরবো দাঁড়িয়ে রাখবো লাম্বা জামা আমি চেষ্টা করব পাঁচ শক্ত নামাজ পড়ার আল্লাহর কোন দিন মরণ হয়ত অনুরোধ করি হায়াতের গ্যারান্টি নাই ইজ্জতের মালিকা মার আল্লাহ কতদিন আর মাস্তানি করবারে যুব পায়ে হাত রেখে বলি আর আমার হাতে না তহবা করি আর জীবনে নামাজারব না সবার কপালে হেদায়ত না আল্লাহ পাবে নবীর মোহাবতি থাকে সবসময় তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলবা আর হাঁটতে বসতে উঠতে চলতে সবসময় জিব্বা নারায় জিকির করো নবীর উপরে দরুদ সালাম পড়ো লাম্বা সময় दस टा गुना दस टाइक জিবাটা তুমি খালি যেও না খালি সময় সালাম পরে সময় কাটাও আল্লাহির নবী এই দোয়াটা বেশি বেশি পড়তেন আল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে রজবানের বরকো আমার হায়াত রমজান পর্যন্ত না চোখের হেফাজত করো মা বাবার খাদমত করো আল্লা সম্মান করো পারাপা প্রতিবেশীর হা করো জাবানের হেফাজত করো কোরআনটারে শুদ্ধ করে পড়ো একজন হাতে হাত যাওয়ার পরে দেখবা মানুষ ওখানে গেলে আগে নামাজ পড়ত এখন পরে আগে বিরিটান এখন টানে না আগে বেপর্দায় চলতে এখন চলে না ওই দরবার হক দরবার ওই পীর হক পীর আর যেই দরবারে দেখবা গেলে আগের মতোই বেপরদা চলে আগের মতো না দাঁড়িয়ে পাক্কা নিয়ত যদি থাকে মুনাফিকি যদি না থাকে খাটি তো আর নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আল্লাহ আমাদের হাত গুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের নবীরালা আশেখ বানাওয়ালা কবুল করে নেন্লা ঘৃণা জমায়ে দেন ন্যাকামলের প্রতি আগ্রহ বাড়াই দেন আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকরি লেখাপড়ায় বরফ সফলতা বাড়ায় দেন অন্তরের হিংসা রিয়া দূর করে খ্লাস দান করেন সবার সাথে মিল চলার তৌফিক দান করেন আমিন يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم اننا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم রবিহুমা কমা রব্বয়নি সগি রা রবির হম হুমা কমা রব্বয়নি আমাদের সকলের জীবনের সব গুণাগুলো করে দেন আল্লাহ আজকের মাহাবিল আপনি কবুল করে নেন গতকালের আয়োজন আজকেও শেষ কবুল করে নেন আলোচনা যারা করেছেন তাদের ভুল তুরবি ক্ষমা করে দেন আয় আল্লাহ আপনার এক বান্দা কবরে ঘুমন্ত মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহের রঙের রঙিন বানায় দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করে নল সকল কবরে রাজাব মাফ করে দেন অল সমস্ত ছাত্র কমিটি কবুল করে নেন্লাহ যারা দান সৎকার সহযোগিতা করে কবুল করে নেন নির ছিল আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ আয় অল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করেন হালার রিজিক দান করেন হারাম থেকে হেফাজত করেন অল্লাহ মা বন্ধের আপেদা পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তানগুলো গুলো কোরআনওয়ালা নেককার বানায় দেন দাম্পত্য জীবন সুখময় করে দেন সবার দিলের হিংসা দূর করে খ্লাস দান করে নল আমাদের মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ ইমাম খাদেম কমিটি ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন আয় আল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের থেকে আমাদের হেফাজত করেন মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনের খাওয়া বানায় দেন সহি শুদ্ধ ভাবে কোরআন করার তৌফিক দান করেন একজন কান্নাওয়ালা খাটি বুজুর্গের বন্ধু বানায় দেন আয় আল্লাহ সবার দিলের সাথে মিল মোহ বাড়ায় দেন আয় আল্লাহ তালা রাজি খুশি অনুযায়ী চলার তৌফিক দান করেন আয় আল্লাহ তালা আমাদের সবার কামাই রুজিতে হালাল বরকত বাড়ায় দেন আয় আল্লাহ সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ পৌঁছায় দেন জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা মুবারক জিয়ারতের তৌফিক করেন আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান আয় আল্লাহ তালা ঘুমের ঘরে যদি হয় আমার মায়ার নবীর মজবুত করে ধরাও বিজ্ঞান করে নামল গুণাহের প্রতি ঘৃণা জমায় নল আয় আল্লাহ মোনাজাতের পরে আয় আল্লাহ সবাই যার গন্তব্যে সময় মত চলে যাবে অনেকে বাড়িতে গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই অপেক্ষায় ওরে সন্তান আজকে তুমি কত আরাম করে ঘুমাও তোমার মা বাবারে সাদা প্যাকেট বানায় কবরে রাখছো একটা বালিশ নাই বিচানা নাই বৃষ্টির পানিগুলো কবরে যায় ফিরাবার মত কেউ নাই রে দেখেন কে বাবা হারাই গুণাহের কারণে দিল সপ্ত চোখে পানিও নবীজির সিলায় দিনের নেসবতে দিলটা নরম করে দেন আল্লাহ কান্না চক্ষ দান করে নল কান্না চক্ষ দান করেন কান্না সকল কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন দীর্ঘ নায় হায়াত দান করেন্ল সারা দুনিয়ায় দিনের খাদি হিসেবে কবুল করে চলার পথে কুদুর হেফাজত করেন কবুল করে নেন আমাদের অসুস্থ যারা সুস্থ বানায় আয় আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ আয় আল্লাহ আমার ভাই যে কষ্ট করে মা ফিলের আয়োজন করেছেন দোয়া চেয়েছেন তারা অসুস্থ সুস্থ বানায় হসপিটালে কত রুগী কান্না করে ঔষধ কেনার টাকাও না দয়ার নজরে সুস্থ বানায় দেন আপনার গোলামী নবীর সকলের দিলের ন্যায় আশা পূরণ করে দেন আল্লাহ আয় আল্লাহ হকের আয়োজনে মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ জ্ঞান বুস সবার সিনায় দান করেন ইজত সন্তান স্ত্রী মাদ্রাসা মসজিদ আপনার কুদরতে আমানত দয়ার নজরে কুদরতের দ্বারা হেফাজত করেন মাদ্রাসার খেদমত করি ঢাকায় কবুল করে নেন ায় আল্লাহ এই জায়গায় বহুত টাকার অর্থের প্রয়োজন গায়েব এর দ্বারা ফয়সালা করে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আ'লা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আ'লা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আমীন আমীন আমীন বিরহমাতিকা